السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبعد شمعين درشق من درامر الله صلى الله عليه وسلم إمام أبو جفت وحيو رحمة الله وعليه برنيتو بيان اعتقاد أهل السنة والجماع أهل السنة والجماعات العقيدير برننا اكتب تي اكتب عنقشوني جيكا نعمد الإمام قبر عذاب شمرك الله صلى الله عليه وسلم تيني بلتلين ونؤمنوا কবরের আজাবের উপর আমরা ইমান রাখি যে এর উপযুক্ত আমরা গত ফর্বে আলোচনা করেছিলাম যে বিভিন্ন কারণে কবরের কবরের আজাব হয় তার মধ্যে প্রথম তিনটি মৌলিক কারণ আমরা বলেছিলাম প্রথম এক নম্বর মৌলিক কারণ হচ্ছে যে আল্লাহর সম্পর্কে তা না জানা এবং আল্লাহ তালা তাহিদ না জানা ইমান না আনা এটা কাফেরদের জন্য শতভাগ প্রযোজ্য এরপর আমরা বলেছিলাম যে এরপর ইমানদার কাফের উভয়ের উপরে যে সমস্ত কারণ শাস্তি হবে তার মলিক মৌলিক দুইটি কারণ চালা হচ্ছে চাল্লার নির্দেশ চালা মানা একটি হচ্ছে করা এই দুটি কারণ আমরা তিনটি মৌলিক কারণ এর বাইরে দশটি কারণ আমরা উল্লেখ করছি গত পর্বে যেগুলিতে যেগুলিতে রসালসালাম কবর আজাব হবে বলে ঘোষণা করেছিলেন তব মধ্যে বলেছিলাম যে পেশাব থেকে পবিত্র না হওয়া শবল খুরি করা বিভিন্ন জায়গায় প্রসার প্রসার করা বেবি করা এগুলি আমরা আরো আলোচনা করি দশটি কারণ আলোচনা করেছিলাম আজকে আমরা আরো কিছু কারণ আলোচনা করব যে সমস্ত কারণে বান্দার উপর ইমানদার মানুষের উপরও কখনো কখনো কবরের শাস্তি হবে হয় যদি সে তো করে কবর গিয়ে থাকে তব মধ্যে একটি হচ্ছে সুদ খাওয়া শুরু করেছিলাম এবং আমরা শেষ করতে পারি সেটা হচ্ছে সুদ খাইলে আল্লাহ তালা তাকে কবরের শাস্তি দেবেন বরং তাকে দেখা যায় যে মানো হে ইমান দারগন মদা তোমরা সুদকে চক্রবৃত্তি হারে খেয়েও না এরপর আল্লাহ তালা অতক্ষণ না থেকে মুক্তির জাহানাদের মুক্তি চাওয়ার জন্য তাক অবলম্বন করার জন্য আমাদেরকে বলেছেন যা কাঁফের জন্য তৈরি করা হয়েছে হাদিসে দেখা যায় যে এই আজাব কিন্তু কবর থেকে শুরু হয়ে যাবে শুধু জাহান নামে হবে তা নয় হাদিসে সুস্পষ্টভাবে সেটা এসেছে সমর এমনি জুন্দুপ্রাদ হাদিসে বিস্তারিত হাদিসে লম্বা হাদিসে এসেছে ফন তলক না ফতে না আলায় হাসিফ তুয়ান্না হুকান আহমার মিসলায় আমরা একটি রক্তের মতো লাল একটি নদীর কাছে আসলাম ওইদা নাহ দেখতে পেলাম যে একটি লোক সাঁতার কেটে তীরে আসছে ওইদা আলা সত্য আমি দেখতে পেলাম যে এর পাশ তীরের মধ্যে একটি লোক দাঁড়িয়ে আসতাম অনেকগুলো পাথর তার কাছে লাহু। ইফত হু যখনই লোকটি এই লোকটি তীরে সাঁতার তীর কাছাকাছি আসে যার কাছে আসে তখনই তার উপর দিয়ে সেই পাথরগুলি নিক্ষেপ করা হয় এবং সে আবার সে নদীর মাঝখানে চলে যায় এইভাবে তার শাস্তি চলতে থাকবে এভাবে তার শাস্তি চলতে থাকবে হাদিসে আসছে যে তাকে একটি পাথর মারা হয় সে পাথরের কারণে যে সে পাথরের কারণে সে পাথরের কারণ পাথর তাকে চাপিয়ে দেওয়া এবং সে পাথর আবার সে পূর্বের জায়গায় ফিরে যায় এভাবে তার শাস্তি চলতে থাকবে বলে হাদিসে ঘোষণা করা হয়েছে বোঝা গেল যে সুদ খাওয়া একটি বড় কবিরা গুণ এবং এর কারণে তার শাস্তি হতে থাকবে আমাদের সমাজে এখন সুদের যে প্রসার লাভ করেছে ব্যাপক আকারে এবং সে তার কারণে অধিকাংশ মানুষই এই শাস্তির ধমকির মধ্যে রয়েছে যদি না তারা তহবাক করে সুদ ছেড়ে না দেয় কোরআন করিম আল্লাহ তালা এই সুদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন যদি বলেছেন যদি তোমরা ছেড়ে না দাও আল্লাহ রসুলি আল্লাহ আল্লাহ মুসুল সাথে তোমরা যুদ্ধে অবতীর্ণ হও সুতরাং এই সুদ ছেড়ে দিতে হবে কবার তা একটি বড় কারণ তম যে কারণ আমরা দেখতে পাই হাদিস রসুল্লাহ সাল্লা বলেছেন সেটা হচ্ছে যে বিনা কারণে এই রমজানের রোজা ভঙ্গ করা বিনা কারণে রমজানের রোজা ভঙ্গা করা আবে উম রাজিউল্লা বলেন আমি রসোল্লা সাল্লা সাল্লামকে বলতে শুনেছি বাইনে আমা আনে না এবং আতায় জুলে আনি আমি যখন গুমন্ত ছিলাম সময় দুই দং লোক আসছে অর্থাৎ স্বপ্নে বা এক তারা দুজনে আমার শরীরে নিয়ে আমার পাশে ধরলো বা আতায়া আনি যে বেলান ওড়াইলান দুজন আমাকে নিয়ে এমন একটি পাহাড়ে গেল যেখানে অচল মানুষ চলাচল করে না এরকম একটি পাহাড়ে গেল ফকালের শ্রাদ উঠো ফকল তুই নীলা অতীক্ষো আমি উঠতে পারবো না তার দুজন বললেন যে আমরা এমন ভাবে আসোহাত আমি খুব শব্দ শুনতে পেলাম কুলতু মাহাজির আসোহাত আমি বললাম শব্দগুলি কিসের কল হিনার এ হচ্ছে জাহান্নামবাসীর শব্দ সুমন কাবি তারপর আমাকে নিয়ে যাওয়া হলো فإذا انا بقوم معلقين بعراقي بهم مشققه اشداقهم تصل اشداقهم دمان تعرفوا আমি দেখতে আমাকে নিয়ে যা হলো আমি দেখলাম তাদের শরীর শরীরের বিভিন্ন অংশ কেটে রাখা হচ্ছে তাদের রক্ত বের হচ্ছে সেখান থেকে তাদের চোয়াল কাটা হচ্ছে সেখান থেকে রক্ত বের হচ্ছে আমি বললাম মানহ قبل تحل الصومهم আমি আমাকে বলা হলো জানা হলো যে এরা হচ্ছে শ্রম থেকে মুক্ত হওয়ার পূর্বে শ্রম অর্থাৎ শ্রমের সম ভঙ্গ করা যে সময় অর্থাৎ ইফতারের সময় আগে যারা শ্রম ভঙ্গ করে তাদের এই শাস্তি হচ্ছে সেটাও ইমনি খুজাইমার ইবন খুজাইমার রহম তার সহিতে সেটা আলোচনা করেন এবং এটা একটা হাদিসে হাদিসে আমরা দেখতে পাই যে এগারোতম কারণ হচ্ছে যার কারণে কবরের শাস্তি হবে তা হচ্ছে বিনা ওজরে রমজানে রোজা ভঙ্গ করা বিনা ও বিনা ওজরে রমজানের রোজা ভঙ্গ করা বারোতম যে কারণ হাদিসে বর্ণিত হয়েছে সেটা হচ্ছে যে যে ব্যক্তি যে মহিলা তার সন্তানকে দুধ ফান থেকে বিরত রেখেছে সেটা একটি কারণ সে কারণে তার শাস্তি হবে বলে হাদিসে এসেছে যে কখনো কখনো দেখা যায় যে বিভিন্ন সময়ে মানুষ সন্তানদের বাচ্চাদের দুধ দিতে চায় না বিভিন্ন অজুহাত দেখিয়ে এই তার হক নষ্ট করেছে হাইয়াদ আমি এমন কিছু মহিলাদের পাই পেলাম যাদের স্তনগুলোকে সাপে কামড়াচ্ছে এবং সাপে সেগুলোকে সেগুলোর পরে যারা তাদেরকে দুধ পান করায়নি সহিমাত হাদিসটি বর্ণিত হয়েছে এবং এর সনদ সহি তেরোতম যে কারণে কবর আজাব হবে বলে হাদিসে আসছে সেটা হচ্ছে কোন বিনা কারণে কোন প্রাণীকে কষ্ট দেয়া বিশেষ করে বিশেষ করে যে সমস্ত প্রাণী চলে ফিরে খায় তাদেরকে রেখে দেওয়া তাদেরকে শাস্তি এমনভাবে কষ্ট দেওয়া যে কারণে তারা তারা আল্লাহর করতে পারে বিনা কেননা যেগুলি কোনো ক্ষতি করে না কারো সেগুলিকে কষ্ট দেওয়া যার মধ্যে আছে জাবে রাজা আল্লাহ আনহুর হাদিসে এসেছে রসুল্লা সাল্লা কুসুফের হাদিসে বলেছেন যে আমি এমন কি আমি দেখতে পেলাম ও হাত তা ফিহা সাহেব হেরালাথা আমি দেখতে পেলাম যে মহিলা বেঁধে রেখেছে বিড়ালকে সে তাকে খাওয়ারও দেয়নি এমনকি তাকে ছেড়েও দেয়নি যে জমিন থেকে খুঁজে সে পোকামাকড় খাবে তারপর সে এইভাবে মারা গেল এর কারণে তার শাস্তি হতে আমি দেখলাম বোঝা গেল যে প্রাণীদেরকে বিনা কারণে শাস্তি দেয়া বিনা এটা কবিরা গুণা এর কারণে আখেরাতে শাস্তি পেতে হবে আখেরাতে হবে বিশেষ করে কবরের আজাবেন এবং যেদিন ইব্রাহিম রসোলা সন্তান ইব্রাহিম মারা গিয়েছে কুসুম করার সময় যে আজাব সমূহ দেখেছিলেন কার কি কিরকম হচ্ছে এবং সেটা বর্ণনা করছিলেন তার মধ্যে ওই মহিলার কথা বর্ণনা করেছেন যে বিড়ালকে আটকে রেখেছে খাবার দেয়নি এই অবস্থায় বিরাল কষ্ট হয়ে মারা গেছে এই তার কবরের শাস্তি হয়েছে চোদ্দতম যে কারণে কবরের শাস্তি হবে বলে আল্লাহ তালা কোরআনে কারিমেও বলে দিয়েছেন রসুল্লাহ সাল্লা বলেছেন সেটা হচ্ছে যে যারা যারা এমন কথা বলে যা তারা করে না অর্থাৎ যা করে না অথচ মানুষকে করতে বলে কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন আন্তুম তা লুন গীতা ভোলা তা তোমরা কি নিজেদের নিজেরা নিজেদেরকে ভুলে যাও ভালো কাজের বিষয়টি অন্যদেরকে নিজেদের ভুলে যাও নিজেদেরকে নির্দেশ মানুষদেরকে অথচ নির্দেশ দাও নিজেরা ভুলে যাও অথচ তোমরা কোরআন তেলাবাদ করো আ এখন তোমরা কি সেটা জানো না আল্লাহ কিতাব করে শোনাও অন্যদের শুধু নির্দেশ দাও নিজেরা সেগুলো আমল করানা আল্লা আল্লাহ অন্য আয় বলেছেন হে ইমান কেন এমন কাজটি এমন কথাটি বলো যে কথা তোমরা করো না অন্য আয়েতে আল্লাহ এরপরে আয়তা আল্লাহ তালা বলছেন কাবুরা মান্দাল আল্লাহ আলমকুল আলমন আল্লাহ নিকট সবচেয়ে জঘন্যতম অন্যায় হচ্ছে আল্লাহর ক্রোধ উৎপাদনকারী বিষয় হচ্ছে এটা যে তোমরা এমন কথা বলবা যে কথা যে কাজটি তোমরা করে এটা সুরাজ সফের দুই এবং তিন নম্বর আয়তা আল্লাহ বলে দিয়েছেন অর্থাৎ এটা কবর একটি কারণ যে নিজে যা করে না অন্যকে তা করতে বলে অন্য সেটা অন্যকে নি করে না অন্যকে করতে বলে অথচ নিজে করে না এটা কবর আজহাবের একটি কারণ হাজির সিয়া সাল্লাহাম বলেছেন আমি যেদিন আমাকে নিয়ে সেরা মেয়েরাজে যাওয়া হলো সেটা মানামি হতে পারে স্বপ্নের পারে। অথবা যেদিন সত্যি সত্যি তার শশুরে মেয়েরাজ হয়েছিল সেই হতে পারে কোন মেয়েরাজ সুনির্দিষ্ট মেয়েরাজখানে রসুল্লাহ আসলাম বলেছেন আমি দেখেছি কিছু মানুষকে তাদের মুখ কাটা হচ্ছে তাদের মুখে কাটা হচ্ছে এবং তাদের ঠোঁট কাটা হচ্ছে জাহান নামের কেসি কাঁচি দিয়ে এবং ফকল তোমার হাওলায় আমি বললাম জিবলি এরা সকাল আল খোতাবামুমাতা এগুলো হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা যারা বিভিন্ন ভাষণ দেয় বিভিন্ন জায়গায় কিতাব তেলাবাত করে আফলা কিছুই বুঝবে না এবং বোখারি হাদিসটি বর্ণনা করেছেন তাহলে বোঝা গেল যে আজবের ক্ষেত্রে এর একটা বিরাট ভূমিকা রয়েছে অর্থাৎ মানুষকে এমন কথা বলা যে কাজ সে নিজে করে না এটা কবর আজবের একটি কারণ অন্যতম যে কারণে কবর আজাব হয় বলে বিভিন্ন বর্ণায় পাওয়া যায় সেটা হচ্ছে রসোল্লাহাম বলেছেন বিলাপ করার কারণে কবরে আজাব হয় বিলাপ করার কারণে কবরে আজাব হয় হাদি সেরসালাম বলেছেন যে মতকে কবরে আজাব দেয়া হয় যে জিনিসটি উল্লেখ করে বিলপ করা হচ্ছে সেই জিনিসগুলো দিয়ে তাকে তার উপর আজাব দেওয়া হয় যে জিনিসগুলো উল্লেখ করে অর্থাৎ যদি আজাবের বিষয়টি से जानत दुनिया बुके कर निषेध कर निषेध करमक देखने का कष्ट जिनाएलपगो तरह जो व्यक्ति मृत्यु पर्या कठिन आकारा दे हादीसे आदबा बोला बोझा गल कबर मृत्यूर पर तरफ कारण मृत व्यक्ति आजबीषे अथवा जिनसे बोले सेमक दिए दिए जिज्ञासा कर तुम्हें कि एरक तुम्हें कि ए रकम यह हादी से सुस्पष्ट भावे तब बोझा गया पन्टी कारण मौलिक विस्तारित कारण जहाँ पर आलोचना करबर आजब এর বাইরেও আরও অনেক কবর আজবের কারণ রয়েছে মোট কথা কোরআন এবং সুন্না যে সমস্ত জিনিস করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো যদি আমরা পরিত্যাগ করি অর্থাৎ হুকুম না মানি আল্লাহর বিধানের বিপরীত চলি ফরজ কাজগুলি আমরা ফরজ কাজগুলি আমরা প্রতিপালন না করি সেটা কবিরা গুণা এবং সেটার কবর আজাবের কারণ আর যদি অনুরূপভাবে যদি কেউ হারাম যে সমস্ত কাজ আল্লাহ তার নিষেধ করেছেন যে করতে করা যাবে না বলে বলেছেন সেগুলি যদি আমরা যদি কোনো করে বসি তাহলে সেগুলিও কবিরা গুণা হবে এবং সেগুলি হচ্ছে সেগুলো কবির কবর আজ কারণ আল্লাহ তার রসুলের মাধ্যমে বেশ কিছু উপমা দিয়ে বেশ কিছু নিদর্শন দিয়ে আমাদেরকে সেগুলি বুঝিয়ে দিয়েছেন আর বাকিগুলো আমরা বুঝতেই পারি যে যেগুলো নির্দেশনা আসছে কড়া হবে সেগুলি যেগুলিতে কবিরা গুণা সেগুলিতেই আল্লাহ ইচ্ছা করি সেগুলির কারণে কবরের শাস্তি দিতে পারেন আর যদি আল্লাহ ইচ্ছা তার ইচ্ছা হয় তিনি ক্ষমাও করে দিতে পারেন এগুলো শিয়া বলা কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ করে সেটা হচ্ছে শিরিক করা করা। ভাবে আল্লাহ তাল দিন এবং মানুষের সাথে নিফাকি করা মুনাফিকি করা এগুলি আল্লাহ তালা ক্ষমা করবেন না বলে আল্লাহ তালা ঘোষণা করেছেন আল্লাহ বলে আল্লাহ তালা তার সাথে করা কখনও ক্ষমা করবেন না এর সে নিম্ন পর্যায়ে যে সমস্ত গুণা আছে সেগুলি তিনি যাকে ইচ্ছা তার জন্য ক্ষমা করে দেবেন বলে আল্লাহতাল ঘোষণা করেছেন এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আল্লাহর নির্দেশনার বিষয়ে যেন না চলি আল্লাহর নিষিদ্ধিত কাজগুলো যেন না করি অনুরূপভাবে মৌলিকভাবে আল্লাহ তালাকে চেনার চেষ্টা করি আল্লাহ না চিনলে আল্লাহ তাহফিদ না জানলে ইমান না আনলে এবং যদি কোনো আল্লাহ তাল আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক না চলি এবং সুনরীত কাজ করি তবে সেগুলো অনেক সময় আমাদের জন্য কবর আজাবের কারণ হয় বলে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণ পাইজাবসাল সাল্লাম বলেছেন বর্ণিত হয়ে সিল্লাম বলেছেন মেহজান সুরীর কারণে কবর আজাব হবুল হাদিসে আসছে জাবে আমি দেখেছি অর্থাৎ রসুল্লাহাম যখন সরাতল কুসুপা দেয় করছেন তখন তিনি দেখলেন যে যে ব্যক্তি লাঠি দিয়ে কারো সম্পদ চুরি করছিল গোপনে অজ্ঞাত সারা নিচ্ছিল অনেক সময় মানুষ বাঁকা লাঠি দিয়ে রাখে তখন সেটা দিয়ে টেনে নিয়ে নেয় এই জাতীয় জিনিস এখনো কোথাও কোথাও প্রচলন আছে সেটা দিয়ে অথবা অনেক সময় কাটা দিয়ে তোলা হয় কোনো কিছু দিয়ে টান দিয়ে নিয়ে যাওয়া হয় এরকম সব যারা করছে তাদেরকে রসলাসম যাহার নামে জ্বলতে দেখেছেন এটা ছিল সাল্লাম দুনিয়াতে যখন সালাদাই করছে হজার কুসুব তখন সেটা তিনি দেখেছেন হাদিসিয়া আসে স্ল্লা সাল্লাম বলেন হাতর আইতুফিহা আমি দেখতে পেলাম জাহানাবের মধ্যে সাহেব মেহজান ওই বাঁকা লাঠি বিশিষ্ট লোকটিকে যাকে ইয়েজোর কারিন্নার যে তার শরীর তার শরীরকে জাহানামে টেনে নিয়ে বেড়াচ্ছে কান ইয়েশরুকুল হায়াজা সে হাজিদের সম্পদ চুরি করত তার বাঁকা লাঠি দিয়ে ফাইন ফতনা কাহো কওয়ালা ইনামা তাল্লা মেহজানি। মানুষ দেখত বলতো যে এটা তো আমার ইচ্ছা করে নিজের মানুষ না দেখত এটাও একটি কবর আজাবের একটি কারণ চুরি অন্য একটি আল্লাহর দিন থেকে বিমুখ থাকা আল্লাহ দিকির থেকে বিমুখ থাকা থেকে বিমুখ থাকা রসুল্লাহ সাল্লাম কোরআন মুখ হাদিসে এই বিষয়টি উল্লেখ করেছেন যে দিন থেকে বিমুখ থাকা কবর রাজাবের একটি কারণে নিবে ভাই ইন্ন মায় ভাই ইন্নালাহু মার এই শতকা তার জন্য থাকবে সংকীর্ণ জীবন এবং কেয়ামতের দিন তাকে আমি হাসল করবো অন্ধ হিসাবে যেহেতু পরবর্তী কেয়ামতের দিন কথা আলোচনা হয়েছে অর্থ হচ্ছে সংকীর্ণ জীবনটা হচ্ছে কবর রাজাব অর্থাৎ কবর আজাব তাকে পেয়ে বস যদি সে আল্লাহর দিন থেকে বিমুখ থাকে জিকির থেকে বিমুখ থাকে আল্লাহর বিধান থেকে বিমুখ থাকে পড়তে চায় না পড়াতে চায় না কাউকে জানাতে চায় না বিরোধিতায় লিপ্ত থাকে তারাও কবরে আজ প্রাপ্ত হয় বলে হাদিস আমাদের এই দ্বারা বুঝে যায় বোঝা যায় এবং এটা একটি বরং ইমান ভঙ্গের একটি কারণ আমরা জানি যারা দিন থেকে বিমুখ থাকে দিন পড়াতেও চায় না পড়তেও চায় না এবং দিনের বিপরীত চলতে চেষ্টা করে বরং যারা দিনের বিপরীতে ষড়যন্ত্র করে তাদের শাস্তি ভয়াবহ তারা কভরেও শাস্তিভাবে আখ্যাত শাস্তিভাবে কোরআনে কারিম আল্লাহ তালিয়া যেন বলেছেন ওমান আউল ইমান দুঃখ কে আয়াতরা বিহি সোম্মা আরজিরিমন তার থেকে বড় আর কে হতে পারে যাকে আল্লাহ আল্লাহ আল্লাহর আয়াতসমূহ জানিয়ে দেয়া হচ্ছে তারপরে সে থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকে আল্লাহ তারা বলছেন ইন্নামিনাল মুজিরিমিন এমন তাকিমন আমি অপরাধী থেকে শাস্তি অপরাধী অপরাধী থেকে প্রতিশোধ নেব কারণ তারা অপরাধী বড় অপরাধীতে আল্লাহ তালা প্রতিশোধ নিয়ন বলেছেন দুনিয়াতে তাদেরকে দুনিয়ার মৃত্যুর পর তাদের শাস্তি শুরু হবে এবং আখেরাতে মাঠে তাদের শাস্তি হবে তাদের শাস্তি হবে বলে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি এর বিপরীতে যারাই আল্লাহ তাহিত করবে এবং যারাই আল্লাহ থাকবে তাদের আল্লাহ কবর আজাব থেকে মুক্তি দিবেন কোরআন করিম আল্লাহ বলেছেন যা নিয়ে তা আমল করার চেষ্টা করেছে করে তাদের সাধ্যমতো আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন তা নাজা মৃত্যুর সময় ফেরেস আসবে নাজিল বলবে আল্লাহ তো তাহানো না এবং কোনো তোমরা চিন্তিত হও না জান্নাত ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে সুতরাং জান্নাতের ওয়াদা যাদের করা হয়েছে তাদের দুটি কারণে তরহিদ এবং যথাযথভাবে আল্লাহ দিনের সুপতিষ্ঠি থাকা এই দুটি মূলত মূল কারণ যতক্ষণ পর্যন্ত কোনো ইমানদারি দুটির উপর ঠিক না থাকবে ততক্ষণ পর্যন্ত তার কল্পটা সালিম হবে না রোগ মুক্ত হবে না আর জান্নাত শুধু কলবে সালিমদের জন্য আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন কলব্যে শুধুমাত্র মানুষকে জানলাতে প্রবেশ করাতে পারে সেই জন্য যে সমস্ত কারণে মানুষ আজাদ হবে সেগুলি আমরা পরিত্যাগ করি এবং এর বিপরীত কাজটা করি অর্থাৎ যথার্থভাবে আল্লাহ তালার উপরে ইমান রাখি তার প্রতিষ্ঠিত করি দ্বিতীয়ত দৃঢ়পথ থাকি আল্লাহ সু দেয়া শরীয়তের উপরে রসুল্লাহ সুন্নতের উপরে আমরা আদর্শের উপরে আমরা সারা জীবন যেন দৃঢ়পথ থাকি সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে আমরা কবর আদার থেকে মুক্তি পেতে পারব। আল্লাহ আমাদের সমস্ত আমল কবুল করুন ও আখর আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি